আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত দিনী ভাইরা প্রথমে মোহন আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি مہان اللہ رب المین آج کے سلاتے دار ملکے درد السلام برس ہوک ہم نبی, نبی سل سلین رحمت اللہ ختم نبی محمد اللہ सल्लामर सलहि सम्मानित उपस्थितिट रास्ता घाट अदालत चायर स्टल पत्रपत्रिका टी चैनल एमक सामाजिक जो मज़ चल सब मुखे मुख्य कथा सेयुब्बाच्चुर मृत्यु গতকালকে প্রথম আলো পত্রিকার একটি রিপোর্ট আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেখানে তারা লিখেছে আয়ুব বাচ্চুর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের মাতম চলছে ফেসবুকে মাতম চলছে ভক্তদের মধ্যে এখন কথা হচ্ছে এই এই যে ভক্তদের মধ্যে মুরিবদের কাছে ফলোয়ারদের কাছে তার প্রিয় মানুষটির জন্য এত মায়া এত মহব্বত এত ভালোবাসা এত মাতামাতি এত কান্নাকাটি কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিধানটা কি আজকে আপনাদের সামনে আমি কোরআন হাদিসের দৃষ্টিতে পরিষ্কার করতে চাই গান এবং গায়কের অবস্থান আল্লাহ রবুর আলমিন মহাগ্রন্থ আল কোরআনে গানের ব্যাপারে এর সাথ করেছেন সুরতুল লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়ামিন ক্রয় করে গান বাজনাকে ক্রয় করে কেন মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য এক নাম্বার এখানে এই লাহ হাদিসের ব্যাখ্যায় প্রায় সমস্ত বলেছেন এই আব্দুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ অনুবরণা করছেন তিনি বলেন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ আব্বুল আলমিন মদ জুয়া গান বাজনাকে হারাম করে দিয়েছেন কে করেছে আল্লাহ করেছেন তিন নম্বর কথা আব্দুল ইবনে মাসুদ রা বলছেন তাই মিয়া বলেছেন গান হচ্ছে মদের মতো কিসের মতো মদের মতো কারণ মদ মানুষের মস্তিষ্ককে জ্যাম করে দেয় আর ঠিক গান মানুষের অন্তরকে জ্যাম করে দেয় যারা গান গায় গায়কের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন বলছেন অবশ্যই আমার পরে একটা দল আসবে আমার পরে একটা শ্রেণী আসবে এই সমস্ত কাজ গুলো হলো অশ্লীলতা অবাধ্যতা আর যারা এই ফাহেসা কাজ করে তারা হলো গায়ক এদের ব্যাপারে আল্লাহ সুরত নুরে ১৯ নম্বর আয়াতে খুব ক্লিয়ার করে জাতিকে জানিয়ে দিলেন ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়ালা আখিরা নিশ্চয় যারা ভালোবাসে যারা পছন্দ করে যারা চায় মুমিনদের মধ্যে ফাহিশা অশ্লীলতা প্রচার হোক এটা যারা চায় লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাদের জন্য ইহকালে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কে বাধা হয়ে দাঁড়ায় সেই গানকে আমরা কখনো কোনদিন সমর্থন করতে পারি না দুই নম্বর কথা যারা গান গে মানুষকে দিনের পথ থেকে অন্যায়ের দিকে অবাধ্যতার দিকে অস্থিরতার দিকে বিরুদ্ধবাদীদের সমর্থন করা হয় যখন কোরআনের বিরুদ্ধবাদীদের সমর্থন করলে যদি কেউ করে তাহলে মনে রাখতে হবে অবশ্যই তার পক্ষ থেকে কোরআনের উপর থেকে সমর্থন উঠে যায় দুই নাম্বার কথা समर्थन मेरे समर्थन उठे सम्मानित रसल के भलोबासा रसुलर सामनाते थे निश्चय तुम्हें जाके भलो তার সালে তার সাথে পরকালে থাকবে কথা হচ্ছে এই যারা রসুলের বিরুদ্ধবাদী যারা রসুলের বিরুদ্ধ চারণ করে আর তাদেরকে যারা ভালোবাসে তাদের স্থান হবে জাহান্নাম কারণ রসুলের বিরুদ্ধ চারণ যারা করে অবশ্যই তারা রসুলের পক্ষের লোক না আর রসুলের অপোজিট সাইড এর যারা লোক তারা অবশ্যই তাদের স্থানকে জাহান্নামে করে নিবে এখন আমার কথা হচ্ছে এই আমি বলতে না, পাঠাতে চাই না কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কি বলে কোরআন হাদিসের দৃষ্টিতে যে যে কর্ম করবে সে তার কর্মের ফল অবশ্যই পাবে অতএব আমরা তাদের জন্য দোয়া করি যারা এখন পর্যন্ত এই অন্যায় কাজ श्लाम अश्लीलता जहां नाम जो दो जरा पृथ्वी बेचे आल्ला दो करी हे आल्ला हेदायत कर जो आल्ला कण्ठ दिए तेज़ दुआ करी आल्लाहब्रह्मीन ते ते कण्ठ के इस्लम पक्षे क्या करज्ञान कर তাদের এই কণ্ঠকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ আমিন মুমিনদেরকে ইমানদারদেরকে যারা ইসলামের পথে কাজ করে যারা ইসলামের জন্য নিজের শ্রম দিচ্ছে রক্ত দিচ্ছে নিজের কাম জড়াচ্ছে নিজের টাকা পয়সা মাল সম্পদ এগুলো খরচ করছে তাদের জন্য আমাদের ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সহি আমরা সুরা হুজরত শেষ করেছি ঠিক না কি বলে গেছেন আচ্ছা আমরা এখন শুরু করবো সুরতুল কফ সফ পুরানের একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটি এমন একটি সুরা এই সুরাটি এমন একটি সুরা যে সুরেরাম ক্ষুদাতে আলোচনা করতেন তেলাওয়াত করতেন রসুলের পার্শ্ববর্তী একজন লোক ছিলেন রসুলের বাড়ির পাশে বলছে যে রসুলের রান্নাঘর আর আমাদের রান্নাঘর অভিন্ন ছিল একই ছিল রসুল যখন ক্ষুদবা দিতেন রসুলের ওই সুরা কফ তেলাওয়াত শুনতে শুনতে আমার মুখস্ত হয়ে গেছে মানে এটা এত রসালাম এত বেশি পড়তেন অতএব এই সুরার গুরুত্ব এই সুরার মর্যাদা অনেক বেশি তাই আসুন আজকে আমরা সুরা কফ আলোচনা করে আমরা সংক্ষেপে অল্প আলোচনা করব আজকে কারণ আমাদের আজকে পরীক্ষা আছে ঠিক না কি আজকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসেন নাই জি ইনশাল্লাহ আজকে আমরা সংক্ষেপে অল্প আলোচনা করে তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের পরীক্ষায় চলে যাব আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আল্লা রাবুল আলমিন কোরআনুল কারিমে এসাদ করেছেন সুরা কফ অর্থাৎ সুরা হুজুরতের পরের সুরাই হল সুরা কফ আল্লাহ এখানে বলছেন